কেননা কে আমাদের কম্পন হবে একটি ভয়র ঘটনা সেদিন তোমরা দেখবে বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তার দুগ্ধপোষ্যকে ভুলে যাবে প্রতিটি গর্ভবতী নারী তার গর্ভস্থিত সন্তানের বোঝা ফেলে দিবে মানুষকে যখন তুমি দেখবে তখন তোমার মনে হবে তারা বুঝি কিছু নেশাগ্রস্ত মাতাল কিন্তু তারা আসলে কেউই নেশাগ্রস্ত নয় বরং এটা হচ্ছে এক ধরনের আজাব আল্লাহ তালার আজাব অত্যন্ত ভয়াবহ মানুষের মধ্যে কিছু মূর্খ লোক আছে যারা না জেনে না বুঝে আল্লাহ তালার শক্তি ক্ষমতা সম্পর্কে তর্ক বিতর্ক করে এবং সে প্রতিটি বিদ্রোহী শয়তানের আনুগত্য করে অথচ তার উপর আল্লাহলা তো হয়েই আছে যে যে কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে নির্ঘাত গুমরা হয়ে যাবে আর এ গোমরাহি তাকে জাহান নামের প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে নিয়ে যাবে হে মানুষ পুনরুত্থান দিবস সম্পর্কে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা আমার সৃষ্টি প্রক্রিয়া ভেবে দেখো আমি তোমাদের প্রথমত মাটি থেকে অতপর শুক্র থেকে অতপর রক্তপিণ্ড থেকে তারপর मांसपिंड पायदा कर नष्ट हो गौशल प्रकाश दिते पारी। करो लक्ष्य करुक्रबिंदुसमूहर मजे जाके पूर्ण मानूष बनाते चाहे जड़ायुते एक सुनिर्दिष्ट समय पर अवस्थान कर शिशु हिसेबी से बेर आनी अतपर তোমরা তোমাদের পূর্ণ যৌবনে পদার্পন কর তোমাদের মধ্যে কেউ বয় আগেই মরে যায় আবার তোমাদের অকর্মণ্য বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে দেয়া হয় যেন অনেক কিছু জানার পরেও তার অবস্থা এমন হয় সে কিছুই বুঝি এখন আর জানে না সৃষ্টি প্রক্রিয়ার আরেকটি দিক দেখো শুষ্ক ভূমি অতঃপর আমি যখন তার উপর আসমান থেকে পানি বর্ষণ করি তখন তা সরস ফলে ফুলে তাজা হয়ে ওঠে অতপর তা সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করে এগুলো এজন্যই ঘটে আল্লাহ তালে হচ্ছেন অমোঘ সত্য তিনি মৃতকে জীবন দান করেন এবং সবকিছুর পর তিনি একক ক্ষমতা পান অবশ্যই কেয়ামত আসবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই যারা কবরে শুয়ে আছে আল্লাহ তারা অবশ্যই তাদের পুনরুত্থিত করবেন তারপরেও মানুষদের মধ্যে এমন কিছু আছে যে ব্যক্তি কোন রকম জ্ঞান পথ নির্দেশ ও দীপ্তিমান কেতাব প্রদত্ত তথ্য ছাড়াই আল্লাহ তালার ব্যাপারে ধৃষ্টতা শুরু করে যাতে মানুষদের আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিতে পারে যে ব্যক্তি এমন করে তার জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা ও অপমান শুধু তাই নয় কেয়ামতের দিন আমি তাকে জাহান নামের আগুনের কঠিন শাস্তি আর সাধন করাবো, আমি তাকে বলবো এ হচ্ছে তোমার সেই কর্মফল যা তোমার হাত দুটো আগেই এখানে পাঠিয়ে দিয়েছে আর আল্লাহ আল্লাতলা নিজ বান্ধাদের প্রতি কখনো এত বড় জালেম নন মানুষের মধ্যে এমন কিছু আছে যে ইমানের একান্ত প্রান্ত সীমার উপর থেকে আল্লাহতালার ইবাদত করে যদি এতে তার কোনো পার্থিব উপকার হয় তাহলে সে ইমানের ব্যাপারে নিশ্চিত হয়ে যায় কিন্তু যদি কোন দুঃখ কষ্ট তাকে পেয়ে বসে তাহলে তার মুখ পুনরায় কুফরির দিকে ফিরে যায় এভাবে সে দুনিয়াও হারায় এবং আখের রাতও হারায় আর এটা হচ্ছে আসলেই এক সুস্পষ্ট ক্ষতি এ নির্বোধ ব্যক্তিরা আল্লাহর বদলে এমন কিছুকে ডাকে যা তার কোন অপকারও করতে পারে না উপকারও করতে পারে না এটা হচ্ছে এক চরমতম গুমরাহী ওরা এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকারের চেয়ে বেশি নিকটতর কত নিকৃষ্ট এদের অভিভাবক কত নিকৃষ্ট সে অভিভাবকের সহচর পক্ষান্তরে যারা আল্লাহ তালার উপর ইমান আনে এবং নেক কাজ করে আল্লাহ তালা तर एम एक जान्ना प्रवेश कर झर्णाधारा प्रवाहित होश्य तारा जाओ मन कर आल्ला तारा जाके नुबोध दिए दुनिया कुनो है है। और आखिरते सहार कराता निजे परितृप्त से जन आसमान परसि झुलिए नए अतपर आसमानी गी आगमने धारा केटे दिए आसपर निजे जान देखे ने যে জিনিসের প্রতি তার এত আক্রোশ তারে কৌশল তা দূর করতে পারে কি না। এভাবেই সুস্পষ্ট নিদর্শনের মাধ্যমে আমি কোরআনটা নাজিল করেছি আল্লাহ তালা যাকে চান সঠিক পথের হেদায়ত দান করেন যারা আল্লাহর উপর ইমান এনেছে যারা ইহুদি হয়ে গেছে যারা ছিল সাবেই যারা খ্রিস্টান ও অগ্নি পূজক সর্বোপরি যারা আল্লাহর সাথে সেরেক করেছে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা এদের সবার জান্নাত ও দুর্যোগের ফয়সলা করে দেবেন অবশ্যই আল্লাহ তালা প্রত্যেক বস্তুই পর্যবেক্ষণ করছেন তুমি কি এ বিষয়টির প্রতি লক্ষ্য করি যত সৃষ্টি আসমানসমূহে আছে যত আছে জমিনে সবকিছুই আল্লাতলা সজদা করছে সজদা করছে সূর্য চন্দ্র তারকা রাজি পর্বতসমূহ বৃক্ষলতা জমিনের উপর বিচরণশীল সব জীবজন্তু সর্বোপরি মানুষের মধ্যেও অনেকে তাকে সাজদা করছে এ মানুষদের অনেকের ওপর নাফরমানির কারণে আল্লাহ আজাব অবধারিত করেন তাকে সম্লাহতলা তাই করেন যা তিনি এরাদা করেন এ হচ্ছে বিপরীতমুখী দুটো দল যারা নিজেদের মালিকের ব্যাপারে একে অন্যের সাথে বিতর্ক করল অতঃপর এদের মধ্যে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তাদের পরিধান করানোর জন্য আগুনের পোশাক কেটে রাখা হয়েছে শুধু তাই নয় তাদের মাথার উপর সেদিন প্রচন্ড গরম পানি ঢেলে দেয়া হবে যা কিছু তাদের পেটের ভেতর আছে তা সব এবং গলে যাবে তাদের শাস্তির জন্য সেখানে আরো থাকবে বড় বড় লোহার গদা যখনই তারা দোজকে তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে তা থেকে বেরিয়ে আসতে চাইবে তখনই তাদের পুনরায় ধাক্কা দিয়ে তাতে ঢেলে দেয়া হবে বলা হবে জলনের প্রচণ্ড যন্ত্রণা আজ তোমরা আস্বাদন বিতর্কের প্রথম দল যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে বিতর্কের দ্বিতীয় দল যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং নে কাজ করেছে আল্লাহ তালা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তরদেশে অমীয় ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে যেখানে তাদের সোনার কাঁকন ও মুক্তা দিয়ে বানানো মালা দ্বারা অলঙ্কৃত করা হবে উপরন্তু সেখানে তাদের পোশাক হবে রেশনের সব পুরস্কার তাদের এ কারণেই হবে যে দুনিয়ায় তাদের ভালো কথার দিকে হেদায়ত করা হয়েছিল এবং মহা আল্লাহ আল্লাহতালার পথ তাদের দেখানো হয়েছিল এবং তারা যথাযথ তা মেনেও নিয়েছিল যারা নিজেরা কুফরি করে এবং অন্যদেরও আল্লাহর পথে চলতে বাধা দেয় বাধা দেয় মানুষদের মসজিদুল হারামের তাওয়াফ ও জিয়ারত থেকে যাকে আমি স্থানীয় অস্থানীয় নির্বিশেষে সব মানুষের জন্য একই রকম মর্যাদার স্থান বানিয়েছি এমন লোকদের মনে রাখতে হবে যারা তাতে হারাম শরীফে ইচ্ছাপূর্বক দিন বিরোধী কাজ করবে আমিও তাদের সবাইকে কঠিন আজাব আর সাধন করাবো হেনাবি স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে এ কাবা ঘর নির্মাণের জন্য স্থান ঠিক করে দিয়েছিলাম তখন তাকে আদেশ দিয়েছিলাম আমার সাথে অন্য কাউকে সরই করো না আমার এই ঘরকে তাদের জন্য পবিত্র রেখো যারা এর তাওয়াফ করবে যারা এখানে নামাজের জন্য দাঁড়াবে রুকু করবে সজদা করবে এ এর আদেশ দিয়েছিলাম তুমি মানুষদের মাঝে হজের ঘোষণা প্রচার করে দাও যাতে করে তারা তোমার কাছে পায়ে হেঁটে ও সর্বপ্রকার দুর্বল উটের পিঠে করে ছুটে ছুটে আসে দূর দূরান্তের পথ অতিক্রম করে যাতে করে তারা তাদের নিজেদের ই ফায়দার জন্য সময় মতো এখানে এসে হাজির হয় এবং নির্দিষ্ট দিনসমূহে কোরবানি করার সময় তার উপর আল্লাহ তালা নাম নেয় যা তোমাদের দান করেছেন অতপর কোরবানির এ গোষ্ঠ থেকে কিছু তোমরা নিজেরা খাবে দুস্থ এবং অভাবগ্রস্তদেরও তার কিছু অংশ দিয়ে আহার করাবে অতপর তারা যেন এখানে এসে তাদের যাবতীয় ময়লা কালিমা দূর করে নিজেদের মানসমূহ পুরা করে বিশেষ করে এ প্রাচীন ঘরটির তাওয়াফ করে এ হচ্ছে কাবা ঘর বানানোর উদ্দেশ্য যে কেউই আল্লাহ তালার নির্ধারিত পবিত্র অনুষ্ঠান সম্মান করে এটা তার জন্যে তার মালিকের কাছে একটি উত্তম কাজ বলে वेचित एक मने रेख से सब जंतु छाड़ा जर कुर उल्लेख करब ज्योतिष्पद जंतु तुम्हारे हालाल अतय तुम मूर्ति पूजार अपवित्रता बेचे थेको एवं बेचे थे सबधरण मिथ्याथा थे आल्लाष्ठावान हाओ तारे का शरिक करा और जे व्यक्ति आल्ला तला का शरिकवस्था हे जान आसमान छिटके पड़ल অতপর মাঝপথেই কোন পাখি যেন তাকে ছোঁ মেরে নিয়ে গেল কিংবা আসমান থেকে জমিনে পড়ার আগেই বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরের কোন অজ্ঞাতনামা স্থানে ফেলে দিল যেখানে কিছুই সে দেখতে পেল না এ তো মুশ্রিকদের পরিণাম অপরদিকে কেউ আল্লাহ তালার নিদর্শন সমূহকে সম্মান করলে তা তার অন্তরের পরহেজগারের মধ্যেই সামিল হবে এ মানুষ এসব পশু থেকে তোমাদের জন্য এক নির্দিষ্টকাল পর্যন্ত নানাবিধ উপকার গ্রহণ করার ব্যবস্থা রয়েছে অতপর কোরবানির নিয়ত করলে মনে রেখ তাদের কোরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরটির সন্নিকটে। প্রত্যেক জাতির জন্য আমি পশু করে দিয়েছি যাতে করে সেই জাতির লোকেরা সেসব পশুর উপর আল্লাহ নাম নেয় যা তাদের দান করেছেন সুতরাং তোমাদের মাবুত্ত হচ্ছেন একজন অতএব তোমরা তাঁরই সামনে আনুগত্যের মাথা নত করো হে নাবি তুমি আমার বিনীত বান্দাদের সাফল্য সুসংবাদ দাও এবিনীত বান্দা হচ্ছে তারা যাদের সামনে নাম করা হলে ভয়ে যত বিপদ তাদের আসুক না কেন যারা তার উপর ধৈর্য ধারণ করে নামাজ প্রতিষ্ঠা করে সর্বপরি আমি তাদের যে রেজেক্ট দান করেছি তা থেকে তারা আমারই পথে ব্যয় করে আমি তোমাদের জন্য কোরবানির উটগুলোকে আল্লাহতালার নির্ধারিত নিদর্শন সমূহের মধ্যে সামিল করেছি এতেই তোমাদের যাবতীয় মঙ্গল নিহিত রয়েছে অতএব কোরবানি করার সময় তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের উপর আল্লাহ নাম নাও। অতঃপর জবাই শেষে তা যখন এক দিকে পড়ে যায়। তখন তোমরা তার গোস্ত থেকে নিজেরা খাও যারা এমনিই আল্লাহ রেজেকে সন্তুষ্ট আছে তাদের এবং যারা তোমার কাছে সাহায্যপ্রাপ্তি হয় এদের সবাইকে খাওয়াও এভাবেই আমি এদের তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা এজন্য আল্লাহ তালার শুকুর আদায় করতে পারো আল্লাহতাল কাছে কখনো কোরবানির গোষ্ঠ ও রক্ত পৌঁছায় না हाँ तर तकआाटुकु पोछाय पथम से माह्मे निष्ठारा नेक क्ज कर तुम्हें तरह जानना सुसंबाद दाओ जरा आल्ला तलामान आने आल्ला तलाई तर जालेम रक्षा करेंदेह नहीं आल्ला কখনো বিশ্বাসঘাতক ও নাশকোর বান্দাকে ভালোবাসেন না যাদের বিরুদ্ধে কাফিরদের পক্ষ থেকে যুদ্ধ চালানো হচ্ছিল তাদেরও এখন যুদ্ধ করার অনুমতি দেওয়া গেল কেননা তাদের উপর সত্যি জুলুম করা হচ্ছিল নিঃসন্দেহে আল্লাহতালা এ মজলুমদের সাহায্য করতে সম্পূর্ণ সক্ষম তা হচ্ছে কতিপয় মজলুম মানুষ যাদের অন্যায়ভাবে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শুধু এ কারণে যে তারা বলেছিল मालिक हमला तला मानव जरूर शायस्ता करतें दुनिया बुकालय गीर्जा समूह विध्वस्त ध्वसदी इबादतर स्थान मुसलमान मस्जिद समूह जेखने बसि बसार नाम है आल्ला अवश्य सहाय करें दिन सहायता শক্তিমান ও পরাক্রমশালী আমি যদি এই মুসলমানদের আমার জমিনে রাজনৈতিক প্রতিষ্ঠা দান করি তাহলে তারা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে দ্বিতীয়ত জাকাত আদায়ের ব্যবস্থা করবে আর নাগরিকদের তারা সৎ আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে তবে অবশ্য সব কাজে চূড়ান্ত পরিণতি একান্তভাবে আল্লাহতালারই এক ভুক্ত হে নাবি এই লোকেরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তাতে তোমার উদ্বেগের কিছুই নেই এদের আগে নুহের জাতি আদ ও সামুদের লোকেরাও তাদের নবীদের মিথ্যা করেছিল ইব্রাহিমের জাতি এবং লুতের জাতীয় এ কাফেরদের ঢিল দিয়ে রেখেছিলাম অতপর সময় এসে গেলে আমি তাদের ভীষণভাবে পাকড়াও করেছি কি ভয়ঙ্কর ছিল আমার সে আজাব ধ্বংস করেছি আরো অনেক জনপদ যার অধিবাসীরা ছিল জালেম অতপর তা বিধ্বস্ত হয়ে মুখ থুবড়ে পড়ে থাকল কত কুপ পরিত্যক্ত হয়ে পড়ল কত শখের সুন্দর হয়ে পরিণত হয়ে গেল ঘুরে ফিরে এগুলো পর্যবেক্ষণ করলে এদের অন্তর এমন হবে যা দ্বারা এরা তা বুঝতে পারবে তাদের কান এমন হবে যা দ্বারা তারা শুনতে পারবে আসলে অবোধ নির্বোধের চোখ তো কখনো অন্ধ হয়ে যায় না অন্ধ হয়ে যায় সেই অন্তর যে মনের ভেতরে লুকিয়ে থাকে হে নাবি এরা তোমার কাছে আজাবের ব্যাপারে তাড়াহুড়ো করে তুমি বলো আল্লাহ তালা কখনো তার ওয়াদার বরফেলাফ করেন না তোমার মালিকের কাছে যা একদিন তা তোমাদের গণনার হাজার বছরের সমান আরো কত জনপদ ছিল তাদের আমি প্রথম দিকে ঢিল দিয়ে রেখেছিলাম অথচ তারা ছিল জালেন অথপর এক সময় আমি তাদের কোঠিন পাকড়াও করেছিলাম পরিশেষে সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে হে নবী তুমি বলো হে মানুষ আমি তো তোমাদের জন্য আজাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র যারা আল্লাহর উপর ইমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে তাদের জন্য রয়েছে আল্লাহ তালার ক্ষমা ও সম্মানজনক জীবিকা অপরদিকে যারা আমার আয়াতসমূহ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে তারাই এই জাহান নামের অধিবাসী হবে হে নবী আমি তোমার আগে এমন কোন নবী কিংবা রসুলি পাঠাইনি যারা এই ঘটনার সম্মুখীন হয়নি যে যখন সে নবী আল্লাহর আয়াতসমূহ পড়ার আগ্রহ প্রকাশ করলো তখন শয়তান তার সে আগ্রহের কাজে কাফেরদের মনে সন্দেহ ঢেলে দেয়নি অতঃপর আল্লাহ তালা শয়তানের নিক্ষিপ্ত সন্দেহগুলো মিটিয়ে দেন। এবং নিজের আয়াতসমূহকে আরো মজবুত করে দেন আল্লাহ আল্লাহতালা সবকিছু জানেন তিনি হচ্ছেন বিজ্ঞ কুশলী এটা এ কারণে যেন আল্লাহ আল্লাহতালা এর মাধ্যমে শয়তানের প্রক্ষিপ্ত সন্দেহগুলোকে সেসব মানুষের পরীক্ষার বিষয়ে বানিয়ে দিতে পারেন যাদের অন্তরে আগে থেকে মোনাফিকের ব্যাধি আছে উপরন্তু যারা একান্ত পাশাণ হৃদয় অবশ্যই এ জালেমরা অনেক মতবিরোধ ও সন্দেহে নিমজ্জিত হয়ে আছে এটা এ কারণে যাদের আল্লাহ আল্লাহতালার কাছ থেকে জ্ঞান দেয়া হয়েছে তারা যেন জানতে পারে এটাই যা তুমি পড়লে তোমার মালিকের পক্ষ থেকে আসা সত্য অতপর তারা যেন তাতে পুরোপুরি ইমান আনে এবং তাদের মন যেন সেদিকে আরো আকৃষ্ট হয়ে পড়ে অবশ্যই আল্লাহ ইমানদারদের সঠিক পথে পরিচালিত করেন আল্লাহ তালাকে অস্বীকার করে তারা এ কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করার থেকে কখনো বিরত হবে না যতক্ষণ না একদিন আকস্মিকভাবে তাদের উপর কেয়ামত এসে পড়বে অথবা তাদের উপর একটি অবাঞ্ছিত ও ভয়ঙ্কর দিনের আজাব আসবে সেদিন চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র আল্লাহতালার तादे पर जरा इमाने में छे, शे नेक सवार मे फा कराता अस्वीकार करा आल्लाजे भिटे माटी छिड़े गे आल्ला पथे निहत हो मृत्युबरण कर অবশ্যই আল্লাহ আল্লাহতালা কিয়ামতের দিন তাদের উত্তম রিজেক দান করবেন নিঃসন্দেহে আল্লাহ তালা হচ্ছেন সর্বোত্তম সর্বোত্তমাতা তিনি অবশ্যই তাদের এমন এক স্থানে প্রবেশ করাবেন যা তারা খুবই পছন্দ করবে নিঃসন্দেহে আল্লাহতালা প্রজ্ঞাময় ও একান্ত সহনশীল এটা হচ্ছে তাদের প্রকৃত অবস্থা অপরদিকে কোনো ব্যক্তি দুশ্মনকে যদি ততটুকুই কষ্ট দেয় যতটুকু কষ্ট তাকে দেয়া হয়েছিল ड़ी आल्ला ढुकिए दिन अवश्य आल्ला सबकिन सब किस आल्ला नियम आल्ला तला एक मत्य प्रयोजन पूरण যাদের এরা আল্লাহ তালার বদলে ডাকে তা সম্পূর্ণ বাতিল ও মিথ্যা এবং আল্লাহ তালাই হচ্ছেন সমুচ্চ তিনিই হচ্ছেন মহান তুমি কি তাকে দেখনি আল্লাহ তালা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন অতপর এ পানি পেয়ে জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে নিশ্চয়ই আল্লাহতালা স্নেহপরায়ণ তিনি তাদের যাবতীয় সূক্ষ্ম বিষয়েরও খবর রাখেন মানসমূহ ও জমিনে যেখানে যা কিছু আছে সবই তার জন্যে जल जान के निजे आदेश क्रमे तुम्हारे अधीन कर दिए आसमान के धरे रेखेम पड़े ना जाते जख पड़े जाए विभिन्न कथा अवश्य আল্লাহ তারা মানুষদের সাথে স্নেহপ্রবণ ও দয়াবান তিনিই তোমাদের জীবন দান করেছেন অতপর তিনিই তোমাদের মৃত্যু দেবেন পুনরায় তিনিই তোমাদের জীবন দান করবেন মানুষ আসলেই অতিমাত্রায় অকৃতজ্ঞ তারা সবাই ভুলে যায় প্রত্যেক জাতির জন্যেই আমি এবাদতের কিছু আচার অনুষ্ঠান ঠিক করে দিয়েছি যা তারা পালন করে অতএব এ ব্যাপারে তারা যেন অবশ্যই তোমার সাথে কোনো তর্ক না করে মানুষদের তুমি তোমার মালিকের দিকে ডাকতে থাকো অবশ্যই তুমি সঠিক পথের উপর রয়েছ তারপরেও তারা যদি তোমার সাথে বাক বিতরণটা করে তাহলে বলে দাও তোমরা আমার সাথে যা কিছু করছো আল্লাহ জানেন। তোমরা যেসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে মত বিরোধ করছো কেয়ামতের দিন আল্লাহতালা তোমাদের মধ্যকার সেসব বিষয়ের চূড়ান্ত ফেসলা করে দেবেন তুমি কি জানো না আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তালা তার সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন এর সবকিছু একটি কিতাবে সংরক্ষিত রয়েছে এর সংরক্ষণ প্রক্রিয়াটা আল্লাহ তালার কাছে অত্যন্ত সহজ একটি কাজ তারপরেও তারা আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন সব কিছুর গোলামি করে যার সমর্থনে আল্লাতালা কোনো দলিল প্রমাণ নাজিল করেননি এবং যে ব্যাপারে তাদের নিজেদের কাছেও কোন জ্ঞান নেই বস্তুত সীমা লঙ্ঘনকারীদের জন্য কেয়ামতের দিন কোন সাহায্যকারী থাকবে না হেনাবি যখন এদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তুমি কাফিরদের চেহারায় তীব্র অসন্তোষ দেখতে পাবে অবস্থা দেখে মনে হয় যারা তাদের সামনে আয়াত তেলাওয়াত করছে এরা বুঝি এখনি তাদের উপর হামলা করবে হেনাবি তুমি এদের বলো আমি কি তোমাদের এর চাইতে মন্দু কিছু সংবাদ দেব তা হচ্ছে জাহান নামের আগুন আল্লাহতালা যার ওয়াদা করেছেন ওয়াদা করেছেন তাদের সাথে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে স্থল হিসেবে তা কত নিকৃষ্ট হে মানুষ তোমাদের উদাহরণ যদি এ কাজের জন্য তারা সবাই একত্রিত হয় যদি সে মাছি তাদের কাছ থেকে কোন কিছু ছিনিয়ে নিয়ে যায় তবে তারা তার কাছ থেকে তা ছাড়িয়েও নিতে পারবে না যাদের এতটুকু ক্ষমতা নেই কত দুর্বল তারা যারা এদের কাছে সাহায্য প্রার্থনা করে কত দুর্বল তারা যাদের কাছে এ সাহায্য চাওয়া হচ্ছে এ মূর্খ ব্যক্তিরা আল্লাহ আল্লাহতালাকে কোনো মূল্যায়নই করতে পারেনি ঠিক যেভাবে তার ক্ষমতার মূল্যায়ন করা উচিত ছিল আল্লাহতালা নিশ্চয়ই পরাক্রমশালী আল্লাহতালা তার ওহি বহন করার জন্য ফেরেশ মধ্যে থেকে বাণীবাহক মনোনীত করেন মানুষদের ভেতর থেকেও তিনি এটা করেন অবশ্যই আল্লাহ তালা সবকিছু শোনেন ও সবকিছু দেখেন তাদের সামনে যা আছে তা যেমনি তিনি জানেন তেমনি জানেন তাদের পেছুনে যা আছে তাও কেননা একদিন তার কাছেই সবকিছুকে ফিরে যেতে হবে হে মানুষ যারা ইমান এনেছো তোমরা আল্লাহ তালার সামনে রুকু করো সজদা করো এবং তোমাদের মালিকের যথাযথ ইবাদত করো নেক কাজ করতে থাকো আশা করা যায় এতে করে তোমরা মুক্তি পেয়ে যাবে আর আল্লাহ তালার পথে তোমরা জেহাদ করো যেমনি তার জন্য জেহাদ করা তোমাদের উচিত তিনি দুনিয়ার নেতৃত্বের জন্য তোমাদেরই মনোনীত করেছেন এবং এই জীবন বিধানের ব্যাপারে তিনি তোমাদের উপর কোন সংকীর্ণতা রাখেননি তোমরা প্রতিষ্ঠিত থাকো তোমাদের আদি পিতা ইব্রাহিমের দিনের উপর সে আগেই তোমাদের মুসলিম নাম রেখেছিল এর কোরআনের মধ্যেও তোমাদের এ নামই দেওয়া হয়েছে যেন তোমাদের রসুল তোমাদের মুসলিম হবার ওপর সাক্ষ্য প্রদান করতে পারে আর তোমরা দুনিয়ার গোটা মানব জাতির উপর আল্লাহর দিনের সাক্ষ্য প্রদান করতে পারো অতএব নামাজ প্রতিষ্ঠা কর জাকাত আদায় করো এবং আল্লাহ আল্লাহতালার রশি শক্তভাবে ধারণ করো তিনিই হচ্ছেন তোমাদের একমাত্র অভিভাবক কত উত্তম অভিভাবক তিনি কত উত্তম সাহায্যকারী তিনি